যদি না হয় আনুষঙ্গিক কাজে লাভ হয় এই মাইকান্স না ওয়াল আসল দেশ মাইকের সুবিধা হয় বেশি ঠিক মতো মাইক ফিট করা হইল ওয়াল না মাইক ফিট করা স্বার্থ না বাচ্চা জন্ম দেওয়া আচরণ দৃশ্য নয় কিন্তু যেই ব্যক্তি দুনিয়াতে আসার পরে খাইতে খাইতে গুমাইতে গুমাইতে আর বাচ্চা ভালতে হতে এবাদতের কথা বলিয়া গেল আর ঘুমাইতে আর বাচ্চার জন্মাইতে আর কথা ধরণ নাই আল্লাহ নাই কোরআন তেলামতের কথা নাই জাতের কথা সরণ নাই মনে যাতে গো বেস্টে তার নাকি বার্তায় আর যাহার নামে আগুন বার্তায় বাস্তায় যে ছেলেরে বাবায় ভাটাই ছিল কিনবার লাগে সাত না দেখতে দেখতে গেল খালি হাত পাড়ি বাবা যেই মানুষ দুনিয়াতে আসছিল আল্লাহ এ বাবত তুই বলার জন্য খাওয়ার খাওয়ার ফিকিরে পড়িয়া ঘুমানের ফিকিরে পড়িয়া আরামের ফিকিরে পড়িয়া আয়েসের ফিকিরে পড়িয়া আর বুক দুনিয়ার খরচ তাই মুখ বিরাজের ফিকিরে পড়িয়া যেই ব্যক্তি যেই ছিল যার ফলাফল পেস্ট টিকিয়া বুক করার কথা ছিল চিরকাল সেই আবাদতের কথা যে ব্যক্তি ভুলিয়া গেল সেই ব্যক্তি দেখবে যার নামের চরণ আগুন তার জন্য অপেক্ষা করে এই কথাগুলি মানুষকে স্মরণ করাই দেওয়ার নাম যদি স্মরণ থাকে তাহলে ওয়াজ হাসিল হইল শুনলাম স্মরণ থাকে না কানের ভিতরে আওয়াজ ঢুকলো বাড়িতে ফোকসার আগে আগে অন্য কান বাহির হইয়া এই কারণে আমাদের দেশে মাহবিল বেশি বেশি হয় কিন্তু হেদায়ত মানুষের খুব কম হয় তবে আমরা যেন এখানে কোরআন হাদিসের কথা যা শুনবো অন্তরে যেন যেতে রাখতে পারি সাথে নিয়ে যেন বাড়িতে যেতে পারি সেই চেষ্টা করা দরকার কিনা দরকার না সেই চেষ্টা করা দরকার দুনিয়াতে মানুষ আসছে চিরকাল থাকার জন্য না কোনো দায়িত্ব পালনের জন্য দায়িত্বটা পালন করলে ফল ভুক করবো কই গিয়া ভেজ থেকে আর দায়িত্বতা পালন না করলে শাস্তিটা ভুক করবো কই গিয়া ধরণ সুতরাং মানুষের সামনে দুই জনত আছে তিন নম্বর কোন পথ নাই দুনিয়ার প্রতিটি মানুষের সামনে চায় মুসলমান হোক চায় অমুসলমান হোক চায় ন্যাক আমলওয়ালা হোক চায় বুয়া হোক শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক চায় নারী হোক পুরুষ হোক সামনে দুনিয়াতে দুই যাহ আছে তিন নম্বর কোন নাই একটা পথ হলেও হয়তো সে দিকে অগ্রসর হইতে থাকবে আর মরনের সাথে সাথে বেহেস্টের সুখ শান্তির জায়গায় পৌঁছে যাবে রোহনী ভাবে আর হাসনের বিচারের পরে সব শরীরে বেহেস্টে পৌঁছে যাবে আর না হয় জাহাজ দিকে অগ্রসর হইতে থাকবে মরনের সাথে সাথে জাহান নামের শাস্তিতে পৌঁছে যাবে আধ্যাত্মিক ভাবে আর হাসনের বিচারের পরে সরীরে জাহান নামে আগুনে ঢুকে যাবে দুনিয়ার সমস্ত মানুষের সামনে কাজ পথ আছে একটা পথ ওই পর্যন্ত পৌঁছে বেহেজ পর্যন্ত আরেকটা পথ কই পর্যন্ত পৌঁছে কোন হবে এটা আমরা তার হাতে ছেড়ে দিয়েছেন তোমার সামনে দুইটা পথ দিলাম একটা বেহেস্টে পৌঁছাক আর একটা যার নামে পৌঁছাকো তুমি কোন পথে যাবে এটা তোমার ইচ্ছে দিন ছেড়ে দিলাম এখানে আমরা কত সুন্দর যার মনে চাই মানে পথে আসা যার মনে চায় পথে চলে যাও কোন হতে বসে তোমার টাকার হাতে চারে দিছে না না মানুষের হাতে চারে দিছে করে দিলাম তিন নম্বর কোন পথ নাই সারা জীবন চেষ্টা করলে। জান জাহান নাম ছাড়া তৃতীয় কোন ঠিকানার পথে তো তারা চলতে পারবে না চলতে হবে আর না হয় জান্নাতের পথে চলতে হবে ইচ্ছা তোমাদের যা মানে চায় ইমানের পথে আসো জান্নাতে পৌঁছে যাবে যা মানে চায় কুকুরের পথে বেইমানির পথে চলো জাহান্নানে পৌঁছে যাবে পথে চল ভালো রকম জেনে রাখো জাহান পথে চলতে পারো তোমার ইচ্ছা কিন্তু জাহান থেকে রেহাই পাবে না তুমি তোমার ইচ্ছা মতো কথা পথে চলতে পারো তুমি তোমার মতে কিন্তু জাহান নামে সেখান থেকে তোমার ইচ্ছা মতে রেহাই পাবে না এবং সত্য প্রাচীরের দল আমি জাহান্নামের আগুনকে ব্যক্ত করে রেখেছি যে প্রাচীর ব্যাক করে তোমরা সেখান থেকে মুক্তি লাভ করতে পারবে না যেই জাহান নামের আগুনের দুর্গন্ধ নাকের লাগার সাথে থাকে এখনো আগুনে ভুগছে না শুধু আগুনের দুর্গন্ধ নাকের লাগার সাথে থাকে সারা দুনিয়ার জীবনের সমস্ত ভুগ বিরাজের কথা ভুলে যাবে যেই জাহান নামের আগুনে ডুববার লাগেই, শুধুমাত্র আগুনের কার্যকর বয়ে লাগে। উপরের ঠুঁক সিদ্ধ হয়ে মাথার উপরে উল্টে যাবে মুখের থুক সিদ্ধ হয়ে পায়ের নিচে পসে যাবে ঢুকলে পরে আগুন ঢুকলে পরে ঢুকবারে শুধু তাপ লাগার সাথে লাগে ঢুকলে পরে আল্লাহ আপনার ফুলা রাখি জ্বালাইয়া সাই করে দেবে যে সাই বাতাসের সাথে মিশে যাবে আবার নূতন চামড়া গড়াইয়া নিব আবার জ্বালাইয়া সাই করবে আবার নতুন চামড়া গড়াইয়া নিব আবার জ্বালাইয়া সাই করবে এক মুহূর্তের মধ্যে কয়েক শতবার নতুন নতুন ভাবে চামড়া জ্বালানো হবে নতুন নতুন ভাবে চামড়া গজানো হবে কাজেই জাহাঙ্গানের পথে চল আচ্ছা পৌঁছার পরে মুক্তি পাওয়া তোমাদের ইচ্ছা থাকবে না কাজেই যখন মুক্তির কুরোপ মুক্তি পাওয়া তোমাদের ইচ্ছা দিন থাকবে না সেই পরিস্থিতি দ্বারাই বা আগে জাহান নামের পথেই চলবা না ব্যস্তের পথে চলবা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করো আপনারা কি জাহান নামের প্রতি যাইবেন না ব্যস্তের পথে যাইবেন না আপনাদের ইচ্ছা পৌঁছার আগে সিদ্ধান্ত করতে হবে পৌঁছার পরে পৌঁছার পরে পৌঁছার আগেই সিদ্ধান্ত করতে হবে আর যারা জাহান নামে যাইতে রাধি না আপনারা কে কে জাহার নামে যাইতে রাধি আসেন কেউ না যদি কেউ তোমরা জাহান নামে যাইতে রাধি না হো বেহতে যাইতে চাও চান বেহতে যাইতে চান কোন কাজ না করলেই যাওয়া যাবে না বেহরতে যাওয়ার জন্য কোনো কাজ করতে হয় বেহতে যাওয়ার জন্য কাজ করতে হয় আমরা প্রাণ কি কাজ করতে হয় সিরিয়াল বাই সিরিয়াল পবিত্র পুরাণে বর্ণনা করে দিয়েছেন জাননাতে গেছে হইলে কি কি কাজ করতে হবে আল্লাহ বলেন কত্যাশ করবো তুমি আর জীবনে তোমাদেরকে জন্নাতে পৌঁছাইয়া দেওয়ার কেমন কি আল্লাহ যে একজন সন্তান দুনিয়ার জীবনে মাত্র চারটা কাজ করবে আল্লাহ বলেন জাননাতে পৌঁছাইয়া দেওয়ার গ্যারান্তি দিবেন আল্লাহ আল্লাহ জানানি বিশ্বাস আপনারা আল্লাহ জানানি বিশ্বাস হয় এক নম্বর ইমান হবে আল্লাহর কথা আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ যে সকল কাজের হুকুম দিয়েছেন আমাদেরকে এইগুলির মধ্যে আমাদের মঙ্গল যেসব কাজের নিষেধ করেছেন আমাদের সেইগুলির মধ্যে আমাদের অমঙ্গল এই কথা বিশ্বাস করার নাম ইমান আল্লাহ আমাদের যত কাজের আদেশ করেছেন সেইগুলির মধ্যে মঙ্গল যত কাজের নিষেধ করেছেন সেইগুলির মধ্যে অমঙ্গল এই কথা বিশ্বাস করার নাম ইমান যেমন আল্লাহ আমাদের আদেশ করেছেন কিনা তাহলে কি বিশ্বাস করতে হবে আমাদের অমঙ্গল কি বিশ্বাস করতে হবে মঙ্গল হাজার আদেশ করেছেন আদেশ করেছে কি বিশ্বাস করতে হবে হত্যাকাত পালন করলে অমঙ্গল অমঙ্গল চুরি করতে নিষেধ চি করলে লাভ না ক্ষতি না খাতি করতে নিষেধ করছেন কি বিশ্বাস করতে হবে না করলে ক্ষতি জিলাদশ্বাস করতে করেছে। বিশ্বাস করতে হবে এতে আমাদের ক্ষতি কোন দাদাবি করতে নিষেধ করেছে। বিশ্বাস করতে হবে এতে আমাদের ক্ষতি মর খাতে খাইতে নিষেধ করেছেন দান্দা খাইতে নিষেধ করেছে। সুদ খাইতে নিষেধ করেছে। ঘুষ কীকে করেছেন বিশ্বাস করতে হবে এর মধ্যে আমাদের ইয়াতে অমঙ্গল ক্ষতি এই বিশ্বাসের নাম্বাসের নাম ইমান ইমান ইমান আমরা সবাই ইমান সহজ ইমান বুঝে তত সহজ ঠুট দিয়ে ইমান দহজায় কিন্তু অন্তর দিয়া ইমান বুঝতে হয় টুটে যথার নাম ইমান নয় অন্তর দিয়া বুঝা এবং বিশ্বাস করার নাম ইমান আল্লাহর বিধান বিশ্বাস করার নাম আল্লাহর বিধান বিশ্বাস করার মর্ম আল্লাহ যে কাদের হুকুম করছেন এটা আমার মঙ্গল আর যে কাদের নিষেধ করছেন সেটা আমার অমঙ্গল যদি ইমান কারে করে বুঝে থাকেন তাহলে এখন আমি দুইটা উদাহরণ দেব